সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিতামাইকুম লেখক এই বই শুরু করেছেন বিসমিল্লাহ রহমানির ইব্রাহিম দিয়ে আমরাও বিসমিল্লাহ রহমান রাহিমের ব্যাখ্যার মাধ্যমে এই সিরিজ শুরু করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিমের মাঝে তাওহিদের শিক্ষা লুকিয়ে আছে এই বিসমিল্লা আমাদের অতি পরিচিত হলেও আমরা এর অর্থের গভীরতা ও ব্যাপকতা সম্পর্কে অনেকেই হয়তো জানি না বিসমিল্লার মধ্যে তাওহিদের শিক্ষা অন্তর্নিহিত আছে আজ আমরা বিসমিল্লার মাঝে থাকা এই তাওহিদের শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান ইর বলা হয় বাসমালা কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলার মানে হল আমরা একমাত্র আল্লাহর উপর এই ভরসা স্থাপন করছি বিসমিল্লাহ রহমান ই রাহিমের মাঝে তাহিদের প্রতিটি দিক পরিস্ফুটিত হয় বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহ আল্লা সুহানুতআলা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 আবার দেখুন ইলম শিখার সময় আমরা নোট রাখার কথা বলেছিলাম এই যে আমরা লিখি কে আমাদের লেখার শক্তি দেন আল্লাহ আমাদের লেখার শক্তি দেন কাজেই বিসমিল্লা বলার মাধ্যমে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ যদি আমাকে লেখার শক্তি না দিতেন আমি লিখতে পারতাম না বিসমিল্লাহ আল্লাহ দেয়া শক্তির সাহায্যে আমি লিখছি বিসমিল্লা আল্লাহ দেয়া রিজিক থেকে আমি খাচ্ছি এবং আল্লাহ যদি আমাকে শক্তি না দিতেন আমি খেতে পারতাম না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 তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত ও কল্যাণ রয়েছে তা তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে অর্থাৎ তোমাদের নিকট যা কিছুর ভাণ্ডার রয়েছে সব আল্লাহর পক্ষ থেকে এসছে সুতরাং এটি হচ্ছে বিসমিল্লার ভিতরে তাওহিদের দ্বিতীয় দিক তাওহিদ আর রুবু বিয়া বিসমিল্লাহ রহমানুর রাহিম বলার মাধ্যমে যে কাজটি শুরু করা হচ্ছে তাতে আল্লাহর পবিত্র নামের সাহায্যে বারাকা ও কল্যাণ কামনা করা হয় বিসমিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি যাতে তিনি এতে বারাকা দেন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 الزار والمجرور في البسملة متعلق بمحذوف تقديره فعل لا يكون بالمقام اتاي خدش الاربي إر باقورو نك نتي ام رأي نتي تشكلم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 কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে কেন কারণ এটা এক প্রকার ইবাদত এবং আপনি যখন কোন ইবাদত করবেন আপনাকে এর স্বপক্ষে দলিল পেশ করতে হবে আপনাকে দলিল প্রমাণাদি হাজির করতে হবে যে আপনি যা করছেন তা আসলেই ইবাদত দলিল পেশ করার এই গুরুভারটি ইবাদতকারীর উপরেই বর্তাবে তাহলে কাজের শুরুতে বিসমিল্লা বলা দলিল কি। কারণ এটা কোরআন থেকে প্রমাণিত কোরআনে একশো বার বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এসেছে যদিও কুরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরা সুরা আওবা শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম নেই কিন্তু সুরা নামলে মোট দুবার বিসমিল্লাহ রহমান ইর রাহিম বলা হয়েছে একটি যথারীতি প্রথমে এবং অন্যটি তিরিশ আয়াতে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহ রহমান ইর রাহিম নিশ্চয়ই সেটা ছিল সুলাইমানের পক্ষ থেকে চিঠি এবং নিশ্চয়ই এতে বলা হয়েছে পরম করু নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু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 বুখারি ও মুসলিমে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসলাম যখন রোমান সম্রাট হিরাকলিয়াসের নিকট চিঠি পাঠালেন সেই চিঠি শুরু হয়েছিল বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দিয়ে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মিম মুহাম্মদিন আবদুল্লাহিউ রসউলি ইলা হিরাকুল ইর রুম আলা আসসালাম হুদ আম্মাদ এই চিঠিতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দিয়ে শুরু করে তারপর বলা হয়েছিল যারা হদায়তের পদ অনুসরণ করবে তাদের উপর শান্তি বর্ষিত হোক রাসুল্লাহ সাল্ল্লাহলাম কুরাইশদের সাথে সুলহাল হুদাইবিয়া বা হুদাইবিয়ার চুক্তি করার সময় কুরাইশরা সোহাইল ইবন আমরকে তাদের দূত হিসেবে রাসুল্লাহ সাল্লামের নিকট প্রেরণ করেন তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম আলী রাজি আল্লাহ আনহুকে বলেন উক্ত বিসমিল্লাহিউ রহমান রহিম, লিখো বিসমিল্লাহিউর রহমান রহিম। আর জুহুরী এর অনুরূপ একটি হাদিস বর্ণনা করেন ইবনু হাজার আল্লাহ সোলানী ইরাহিমউল্লাহ বলেন আলিমদের মাঝে এর ব্যাপক চর্চা ছিল এবং এটা একটি প্রতিষ্ঠিত বিষয় যে তারা সর্বদা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে তাদের কাজ শুরু করতেন আবু বকর রাজি আল্লাহতাল আনহুও একই কাজ করতেন আবু বকর রাজি আল্লাহ আনহু যখন আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে সদাকার পত্রসহ বাহারাইনে প্রেরণ করেন তখন পত্রের শুরুতে বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম লিখেছিলেন কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সম্পর্কে একটি দায়িত্ব বা দুর্বল হাদিস আছে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 কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলার সরাসরি হুকুম বিশিষ্ট এই হাদিসটি সহাই হলে আমাদের অন্য কোনো দলিল পেশ করার প্রয়োজন থাকতো না প্রমাণ হিসেবে এটাই আমাদের জন্য যথেষ্ট হতো কিন্তু হাজিসটি যেহেতু দায়ফ আমরা একে দলিল হিসেবে গ্রহণ করতে পারি না এ কারণে আমরা অন্যান্য দলিল প্রমাণাদি ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছি যে কোনো কিছুর শুরুতে যেমন বই লেখার আগেও বিসমিল্লা বলার অনুমোদন রয়েছে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 তিনি বলেন এতে আরোহণ করো মহান আল্লাহর নামে কুরবানির সময় বিসমিল্লা বলুন সুরা আলআনআ একশো আঠারো নম্বর আয়তে আল্লাহ সুহানুতাহ বলেন ফ্যাকুলু মিম্মা জুকি রাসমুল্লাহ আলাই অতপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে খাও খাওয়া ও পান করার সময় বিসমিল্লা বলুন অমর ইবনে আবি সাল্লাম রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওয়কুল বিয়া মিনিক কুল মিম্মা ইয়ালিক বিসমিল্লা বলো ও ডানহাত দিয়ে খাও এবং পাত্রের নিকটবর্তী অংশ থেকে খাও মুত্তাফাকুনা আলাই এমনকি স্ত্রী সহবাসের সময়ও রাসুল্লাহ সাল্লাই আমাদের বিসমিল্লা বলতে শিখিয়েছেন বিসমিল্লা আপনি যখন ঘরের বাতি নিভান এবং পাত্র ঢেকে রাখেন তখনও বিসমিল্লা বলুন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 অন্যরা যখন দুনিয়াবি উপকরণের মাঝে বরকত খুঁজে বেড়ায় আমরা মুসলিমরা তখন মহান আল্লাহর কাছেই বরকত চাই আপনি যদি আপনার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলেন তবে আল্লাহ এতে বারাকা দেবেন আপনার জীবনে বারাকার জন্য যদি মহান আল্লাহ আপনার পাশে থাকেন তবে কি আর অন্য কিছুর প্রয়োজন আছে আল্লাহ আল্লা সুবাহন তালা সুরা আল আরফের ছিয়ানব্বই নম্বর আয়তে বলেন নগরবাসীরা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত আমি অবশ্যই তাদের জন্য আকাশ পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম সুবাহ আল্লাহ নিজে বলছেন সুহান আমি তাদের জন্য আকাশ পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম তাই বিসমিল্লা বলুন মহান আল্লাহ আপনার জন্য আসমান ও জমিনের কল্যাণের দরজা খুলে দিবেন। বারাকা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে কল্যাণ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 আল্লাহ সঈদিন মোহাম্মি ওসলিম আসসালামালাইকুম বরহমতুল্লা বাক এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশিরিন মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ